বাংলা মানবতা সমাধান ব্রহ্ম নাম্বা লক্ষ ব্রহ্ম নম্বা রহমতল মলা নবী আবাদ ভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা এ মুহূর্তে যারা দূরদর্শনের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকেই আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আলোচ্য বিষয় ধারাবাহিক পর্ব শুরু করতে যাচ্ছি প্রকৃত শান্তি লাভের উপায় কি এ পর্যায়ে আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই সম্মানিত আলোচকবৃন্দের সাথে আমার সাথে আছেন শেখ আরো আছেন এবং সর্বশেষ রয়েছি উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলামী আলোচ্য বিষয় আমরা আরেকটু পুনরাবৃত্তি করতে চাই তা হলো প্রকৃত শান্তি লাভের উপায় কি এ পর্যায়ে আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবাহালাই প্রকৃত শান্তি দাতা। তনমধ্যে আমরা বলেছি সর্বপ্রথম তৌহিদ অতঃপর এর পরেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবিদার তা হচ্ছে সালাদ সালাদ আদায়ের মাধ্যমে সালাদকে হেফাজতের মাধ্যমেই আমরা অর্জন করতে পারি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রকৃত শান্তি সম্মানিত আলোচক বৃন্দের কাছ থেকে আমরা বিস্তারিত শুনব এ পর্যায়ে জানাব মাদানি সালাত কেমন করে প্রকৃত শান্তি লাভের উপায় হতে পারে আপনি একটু বলুন আলহামদুলিল্লাহ আসলে শান্তি دادا ہلین اللہ سُبحان اتئب اللہ سبحان تالار ساتھ جیسمست کرمر معدمے گھبر سمپرک گڑے اٹھا سمبو گڑے تلا اتب سی کرم گلمے اللہ شانتی پا سمبو اللہ سبحان تعالی شانتی دین جما سہی بخار حادیث ایسے اللہ رسول صلی اللہ علیہ وسلام بولیں সালাতে আল্লা রসুল সাল্লাম তিনি নিজেও যখন শারীরিক ভাবে অসুস্থতার কারণে অশান্তি বোধ করতেন তখন তিনি বেলালকে বলতেন ইয়া বেলালে সঠিক শিখানো পদ্ধতি অনুযায়ী হয় তখন এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ককে আরো গভীর করে নেওয়া সম্ভব হয় এবং এর মাধ্যমেই বান্দা শান্তির পথ শান্তির মাধ্যম শান্তির দিকে বলেন সুরাহ কাবুতের মধ্যে জি আলহামদুলিল্লাহ আসলে মানুষ যেসব মাধ্যমে শান্তি পাবে পরকালীন সুখ শান্তি পাবে সলাৎ তার একটা বড় মাধ্যম কারণ সলাৎ হচ্ছে আল্লাহকে ঢাকার সবচেয়ে বড় মাধ্যম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে ঢাকা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাদ চলাৎ একণে আল্লাহতালা বলেছেন আনিল ফাহ বনকরিক নিশ্চয় সলাৎ মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত রাখে এবং সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যমে আর এ কারণে আল্লাহ বলেছেন তোমরা সলাৎ আদায় করো আমাকে ডাকার জন্য তাহলে আল্লাহর সাথে সম্পর্ক জড়ার আল্লাহকে ডাকার সবচেয়ে একটা বড় মাধ্যম হচ্ছে সলাৎ অবশ্যই ওরাই সফলতা লাভ করলো যারা ভয় ভীতি নিয়ে সলাৎ আদায় করলো সঠিকভাবে ভয় ভীতি নিয়ে যখন মানুষ সলাৎ আদায় করবে তখন সলাৎ মানুষের সফলতার মাধ্যম হয়ে যাবে এবং আয়াত কিন্তু একটা বিষয় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে এইভাবে रुकदा के ठीक मत आदाय करा से हमिट चोरी चूड़ान कथा जीबादी जी सलाद বিশ্ব একটা অন্যতম উপায় আমরা অশান্ত বিশ্বকে শান্তির দিশা দেওয়ার জন্যই আজকে দুটো জিনিস আমার কাছে ভালো লাগে মা জাতি নারী জাতি আর সুভাষ সুভাষ কিন্তু অজ এটা আমার নয়ন জনের সুখ কিন্তু চিত্ত বিনোদনের জন্য মানুষ নাটক অশ্লীল নাচ গান দেখে কিন্তু মানুষের আত্মা মানুষের চিত্ত কি অশ্লীল কোন কিছুতে আনন্দ পায় পারে না একটা রুই মাছ যদি আপনি পানি থেকে ধরে এনে আপনি সোনার গামলাতে রাখেন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন আর রুই মাছ কে ঘুমাও আনন্দে ঘুমাও সে কি শান্তি পাবে আনন্দ পাবে যে মারা করবে আমাকে পানিতে দাও মানুষের হৃদয়ের পানি হল আলাহ আর সেটা লাভ করে এক নী বলছেন যে আরো বলতো কারো দরজার সামনে যদি একটা ঝর্ণা থাকে আর এই সালাদ কি করে পাপাচারের আবর্জনা থেকে দেহ মনকে পরিষ্কার করে দেয় সালাতের যে আমরা অজু করি নবীজি বলছেন যখন হাত ধোয় হাত থেকে পাপগুলি বেরিয়ে যায় যখন মুখ ধোয় তার চোখ থেকে চোখের পাতা থেকে পাপ বেরিয়ে যায় হাত ধোয় হাত থেকে তারাতে ইহোপরকালে আর যারা পাপি তারা জ্বলন্ত আগুনে অশান্তিতে দুনিয়াতে আঁকেরাতে সবখানে আচ্ছা তাহলে যেহেতু অজুর অঙ্গ ধোয়ার প্রসঙ্গটা এসেছে যদি একটু বলতেন যখন ডাকা হবে তখন তারা উঠে আসবে কেমন চেহারা উজ্জ্বল হাত উজ্জ্বল অঙ্গ গুলি গোর কথাটাই চলে যাবে আমি চলে আসতেছি যে যে দুভাবে সালাত আমাদেরকে শান্তি দিচ্ছে আর আমরা আল্লাহকে স্মরণ করছি এই যে কাদা পানির দুনিয়া দুনিয়ার ঝামেলায় দুনিয়ার অশান্তিতে জেলখানার জীবনে কষ্ট করতে করতে করতে যখন আমরা একবারে অস্থির হয়ে উঠি তখন একটু বিশ্রাম একটু শান্তি চায় মনে তখন এই জোহরের আজান হয়ে গেল এখন আর দুনিয়ার সাথে আমার আর কোনো সম্পর্ক জেলখানার সাথে আর সম্পর্ক নাই অশান্তির সাথে আর কোন সম্পর্ক নাই আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে শান্তির সাগরে নিমজ্জিত হয়ে গেলাম কিছুক্ষণ পরে কয়েক রাখা দিয়ে আমি সালাম থেকে কিন্তু বিরাটির অন্যতম উপকরণ আমরা এখানে আমাদের মাঝমনটা এসেছে আমাদের বিষয়বস্তুটা এসেছে যে প্রকৃত শান্তি লাভের উপায় কি আমরা এ কথা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মুখ থেকে যে বিষয়টি আমরা শুনলাম তাতে নির্দিধায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে প্রকৃত শান্তি লাভের উপায় অন্যতম উপায় হিসাবে আমরা সালাদকে পরিগ্রহণ করতে পারি তো আমরা ছোট্ট বিরতি নিতে চাইব বিরতির পরে আমরা আবারও এই পর্বের মানুষ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ रक्षा कारी देख सवार रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বাইরিল তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंड पथ के निर्वाचन अल्लामार दूर सुप्रिय दर्शक श्रोता पर आबारों अपन का आलोचनार विषयबस्तु उपस्थापन कर मानुषे सामग्रिक जीवने प्रकृत शांति लाभ उपाय उपकरणगुलो धारा भावे अपन सामने उपस्थापन करार चेषा करन मध्ये अन्तम प्रधान विषय हलाद जो कथा हमारे आलोचकवृंद इतिमदे जी शेख कब्राहिम जी सलाद এটা যে শান্তি দেবে শান্তি কেন দেবে না আল্লাহ কাছে নদীর কুলের দিকে একটা পরশ আমরা অনুভব করি আল্লাহ যেহেতু সালাম দাতা শান্তির সসটা তিনি আমি তার কাছে যত বেশি করে যাবো তার সান্নিধ্যে যত বেশি যাব। ততই কিন্তু আমার মধ্যে শান্তি শান্তি আসবেই তো এই জন্যই রসুলের জীবনী সম্পর্কে আশ্রয়ে চলে যেতেন আর সলাতের আশ্রয়ে গেলে শেখ যে হাদিস আরে নিবি সোলাত বেলাল সোলাতের মাধ্যমে অশান্তি থেকে আমাকে মুক্ত করে দাও আমাকে তুমি শান্তি তাহলে নিশ্চয়ই আল্লাহ তারা সেটা তোমার সে তোমাকে কবুল করবেন যেমন হাদিসের মধ্যে এক ব্যক্তির কাহিনী এসছে সে ব্যবসায়ী সে তার ব্যবসা সামগ্রী নিয়ে যাচ্ছে কোথাও রাস্তায় এক ডাকাত সে তাকে আক্রান্ত করলো সে বললো আমি তোমাকে হত্যাও করব তোমার সব সম্পদ লুণ্ঠুন করে নিয়ে যাব। সে বলল তো তুমি আমাকে সম্পদ নিয়ে যাও আমাকে হত্যা করবে কেন সে বলল না তোমাকে হত্যাও করব আমি এই লোক বললো ঠিক আছে তাহলে আমাকে দুরাঘাত সালাত পড়ার শুধু ব্যবস্থা করে দাও অনুমতি দাও ঠিক আছে দুরাঘাত সালাহ পড় সে দূরাক সালাহে গিয়ে আল্লাহর কাছে সেচ দেয় এমন এক প্রার্থনা জানালো হান আল্লাহ সে শান্তি খুঁজে বলো এই বিপদ থেকে আমি কার আশ্রয়ে যাব। কে আমাকে নিরাপত্তা দিবে শান্তির জন্য নিরাপত্তা এক নম্বর জিনিস কে নিরাপত্তা দিবে সে তার চলে গেলাইবু যখন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এমন একটা অবস্থা তিনি বললেন যে আমি তিনি ঘটনাটা বলছিলেন ঘটনার পরে যেটা বললেন খোবায় রাজি আল্লাহ আসলে সলাৎ যে মানুষের ইহকালীন এবং পরকালীন শান্তির মাধ্যম সাথে সাথে যে কোন সমস্যা থেকে মুক্তির মুক্তি লাভের এই জন্য আল্লাহ তালা বলছেন আমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই এটা আমরা স্পষ্ট দেখতে পাই ইব্রাহিম আলি ইসালামের নিকট ইব্রাহিম আলি ইসাল্লাম তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন যে তা যাও ঠিক আছে স্বরে চারি শাসক তোমাকে ডেকে পাঠাচ্ছি এবং তার স্ত্রী ঢুকে সলাদ যেমন ভাবে শান্তির মাধ্যম সলাদ তেমন ভাবে আল্লাহকে ডাকের মাধ্যম সলাদ তেমন ভাবে দুনিয়াতে মানুষের বিপদ থেকে বাঁচানোর বিরাট মাধ্যম বিরাট মাধ্যম আর পরকালের তো বিশাল মাধ্যম তাহলে তার জন্য জানার জরুরি হয়ে যাবে ওখানে বলা হয়েছে যখন মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একদায় করবে তখন তার জন্য একবারে জাননা জরুরি হয়ে যাবে চিরদিনের জন্য শান্তির জায়গা জায়গা হয়ে যাবে ওই কথাটাই উসমান রাজি আল্লাহ বলছেন অন্য বর্ণ আবহাওয়ার বর্ণনা আছে আবহাওয়ার রসুল সাল্লাহ আলি ও সাল্লাম বলেছেন মান্তাবাদা ফাহান কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে কাতায় দূরে কাত সদায় মনে মনে কথা না বলে তার মানে খুব ভয় ভীতি নিয়ে একনি সলা পরকালীন একটা স্থায়ী শান্তির বিশাল মাধ্যম তার অনেক বিবরণ আমরা দেখি বাস্তব জীবনেও দেখি আমরা যখন এশার সালাদ পড়ি এসার সালাত একজন মুসলিম আদায় করলে আর গুমের টেলট খেতে হয় না যত আয়োজনে করুন না কেন মসজিদে ঢুকলে দেখা গেল অবচেতন একটা শান্তির পরশ আপনার হৃদয় মনে চলে আসে একজন আমেরিকান একজন খ্রিস্টানের কাহিনী পড়েছি পত্রিকায় একটা জামাতের সাথে তিনি মসজিদে ঢুকলেন জমা চলছিল তিনি বললেন এমন ঘুম তো জীবনে আমি যাইনি কোনো দিন এটা কিভাবে হলো শেষ পর্যন্ত তিনি ইসলাম কবল করেছেন মসজিদের নামাজের জায়গাের এই শান্তি উপায় হিসাবে সালাদ কত বড় অন্যতম মাধ্যম জি সাহেব জি বলছিলাম যে এই কারণে রাসুল সাল্লি বিচারের মাঠে এটাকে সর্বপ্রথমে রেখেছে এটা যেমন ভাবে আল্লাহকে ডাকার সন্তুষ্ট করার বড় বিচারের মাঠে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা তার টা ঠিক হয়ে থাকে তাহলে সব আমল তার জন্য গণ্য হয়ে যায় আল্লাহ গ্রহণ করবেন আর যদি সলাদটা তার বিচারের মাঠে না থাকে বা না টিকে চিরস্থায়ী শান্তি যে দুনিয়াতেও শান্তি আগ্রাতেও শান্তি আমরা দেখি আমরা যতই একটা কষ্ট লাগুক দুঃখ লাগুক দুরা সালাদ যখন আমরা পড়ি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা আমরা এনে আমরা যখন সালাম ফিরে মনের মধ্যে একটা বিরাট করি যারা সালাত পড়ে না তাদের চেহারা দেখবেন এই জন্য ইবনা আব্বাস বলেছেন ফিল বাদন যে কাজ কাজগুলো অন্তরের একটা আলো চেহারা আলো দেহের শক্তি মানুষের কাছে একটা প্রশংসা ঠিক না আল্লাহ বলেন আল্লাহ ভয় যার মাঝে রয়েছে সালাদ টাও আল্লাহর ভয় আনায়নের একটা মাধ্যম এবং তার কাছে সহজ এটা সহজ একজন পাপি কে করে আমরা তো দেখছিলাম আমভাবে কোনো মানুষ রু করলো সুন্দর করে সলাত আদায় করলো তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাহ এভাবেও বলছেন যে মানবা কোন যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ফো ফেরাল তাহলে তাকে ক্ষমা করা হবে এবং যেকোনো কথা কেমতের ময়দানে কিন্তু আল্লাহ কি বলবো আমাকে আমাকে চেষ্টা করো যারা চেষ্টা করতে পারবে তারা যাবে শান্তির জায়গায় চির খনিতে নিকেতনে তারা চলে যাবে আরানেরাম স্পষ্ট করে বলেছেন আমরা আমাদের সম্মানিত আলোচক বৃন্দ কে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে দর্শক মন্ডলী ধন্যবাদ জানাবো এবং আহ্বান জানাবো যে আসুন प्रकृत शांति लाभ उपाय हिसाब से मानव रचित मानसवित विभिन्न के आकड़े धरार प्रयास्यक्त ना कर अल्लाह तला के सलाफिक हिसाब से स्थायी शांति लाभ स्थायी प्रकृत शांति लाभ उपाय हिसाब सेयम कर तौफिक दान कर ফলিমুসলেন আসসালামু আলাইকুম অরমাত الله নোং বেমিনাই বাহন রেক সয় বারো বেপি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 এই দায়িত্ব পূরণ করুন পিস জিভি